السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على الشعب الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه اجمعين و بعد شمعاني تو داشتك بندو دوري بندو و قاتشي جي دیکھاني بشي آما در نشان دیکھشن شبه ايكي شادر شو بچه داناتشي داشتك بندو عمراء الله صلی اللہ علیہ وسلم مم آبو جافرت وحبه رحمت الله علیه رشیت و بیان و اعتقاد احل سنوال جماع احل سنوال جماع تر ওয়াল জান্নাত এবং হয়ে আছে। এবং কখনো নিঃশেষ হবে না এবং কখনো ধ্বংস হবে না সেখানে আবার তিনি বলেছিলেন যে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন জন্য কিছু করেছেন। সেভাবে তারা তাদের যেদিকে যে রকম তৈরি সেভাবে তারা সেখানে সেই কাজটি করে এবং সেইভাবে যাবে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জান্নাতে জান্নাতের কিছু বৈশিষ্ট্য জান্নাতে যারা যাবে তাদের কি বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম विशेषकर सर्वशेष आलोचना करा जाननाते जाए तर की वैशिष्य छ गत देखे बीन हिसाब से जराते जाए तीन वैशिष्ट्यल्लेख कर एक नम्बर हे ताराउन तरा कई अर्थात को रकम ही तरा आल्लाह निराश हो सैका दिए निजे के कष्ट देना कोगेना तर रसुल्लाम बोले ओला कुलक्षण ने उन तड़फूक चेह बेड़ाए ना और सब चे बड़ जिन जो ओआरबी मितवअक्ल तारा रबर उपरेक्कुल कर भरोसा कर यह बिराट संख्यक लोक बीन हिसाब से जाना जाए ये मथ विश्व बैशिष्ट्य রসুল্লা সাল্লাসম তাদের মধ্যে অকাশাহ মেহসান রাজ আহকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আরেকজন দাঁড়িয়েছিল বলেছিলেন যে ইয়া রসল্লাহ আমার জন্য দোয়া করেন রসুল্লাহ তার জন্য দোয়া করেননি বলেছেন যে সব আকা কাবিহা অকাশা অকাশায় পূর্বে সেটা নিয়ে গেছে অর্থাৎ রসুল্লা দেখতে পেয়েছেন যে এই সাহেবের মধ্যে ওই গুনটি নেই যে গুণটি অকাশার মধ্যে ছিল দর্শকগুলো আজকে আমরা আলোচনা করবো যে জানাতে তো মানুষ যাবে এই মানুষগুলো বেশি ইমানদারগুলো তাদের মধ্যে কেউ ধনী হবে দুনিয়ার বুকে ধনী ছিল দুনিয়ার বুকে কেউ গরিব ছিল ইতিমধ্যে কারা জানাতে আগে যাবে হাদিস থেকে দেখা যায় মুসলিম মুসলিম বর্ণনা করেছেন তার সহিতে আবদুল্লাহ না বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাসম বলেছেন দুনিয়ার বুকে মহাজের যারা ফকির ছিল দরিদ্র ছিল দরিদ্র ছিল যারা দরিদ্র ছিল তারা জান্নাতে যাবে ধনীদের আগে চল্লিশ বছর আগে যাবে এটা একটি হাদিস শুধুমাত্র আসছে মহাজের ব্যাপারে অন্য এক হাদিস এরকম আসছে যা আবু বর্জ্য তিনি বলেন তিনি যারা দরিদ্র আছেন তারা তাদের ধনীদের ছে বছর আগে জানাতে প্রবেশ করবেন এর অর্থ হচ্ছে শুধু মহাজের নয় बर प्रत्येक दरिद्र मुसलिमे धनी मुस्लिम आगे जानना प्रवेश करबें जदि ईमानल कर रसोल्लाह सल्लासम अन्न जगह जर कारण हे तर हिसाब नार्छ था बर जिहद कर अल्लाह रास्ते कस कर हिसबे मत किस नहीं हिसाब निया तक आटके नारे तक सूची देवा रसोल्लाह सल्लासम আতাহম আউআাল তামিন উম্মতি যে তোমরা কি জানো যে আমার উম্মতের মধ্যে যারা প্রথম দল জানাতে প্রবেশ করে তাদের কি অবস্থা তারা কারা কুল তো আল্লাহ রসুল আলম সাহাবি আবদুল্লাহ ইবিন আবহাওয়া আসাদাহু তিনি বলেন আমি বললাম যে আল্লাহ তাহার রসুল শুধু জানেন ফোকারা উল মহাজির রসুল্লাহ আসলাম তখন বললেন যে এরা হচ্ছে মহাজিদের মধ্যে যারা হিজত করে আসছে মদিনা থেকে মদিনাতে মক্কা থেকে হিজরত করে মদিনা আসছে অথবা যে কুফুরি দেশ থেকে ইমানের দেশ থেকে হিজত করে গেছে ইমানের দেশের দিকে হিজত করে গেছে সে সমস্ত ফকির মানুষগুলো যাদের সব ছেড়ে আসছে পিছনে দিকে তাকানোর সুযোগ নেই ইমান নিয়ে তারা পালিয়েছে ইয়াত ইয়াম কিয়ামত ইহবাবির জানা কিয়ামতদিন তারা জান্নাতের দরজায় আসবে ওইয়াস্তাফ তখন খুলতে বলবে ফয়াকুলুল খাজানা তখন তাদেরকে জান্নাতের পাহারাদার বলবেন আওয়া ধরো সেব তোম তোমাদেরকে হিসাব নেওয়া হয়ে গেছে فَيَقُولُونَ بِأَيِّ شَيْءٍ نُحَاسَبُ ثُمَّ تَرَوْا بِلو أمرا كيشور গো হিসাব নেব وينما كانت أسيافنا على عواطقنا في سبيل الله حتى متنا على ذلك আমাদের তরবারীটা আমাদের মাথার উপর ছিল ঘাড়ের উপর ছিল আল্লাহ রাস্তায় আমরা সবসময়ে قال فيفتح لهم তখন الله صلى الله لهم তখন তাদের জন্য জান্নাতের দরজা খোলা ফয়াকিয়ার কবাঈ তারা সেখানে চল্লিশ বছর পর্যন্ত থাকবে মানুষ ঢুকার আগেই তারা চল্লিশ বছর আগে ঢুকে পড়বে সেখানে হাদিসটি ইমাম সহিবুল বর্ণনা করেছেন অনুরূপ অন্য এক হাদিসে আসছে সহিবোখা ওসাইবাদ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলহিম বলেছেন কুমত আলা বাবিল জান্না আমি জান্ দরজা আমি দাঁড়ালাম ফাঁকা না আমা সাকিন আমি দেখতে পেলাম সেখানে যারা প্রবেশ করছে বেশিরভাগই ছিল দরিদ্র লোক ও আসহাবুল জাদে মাহাবুসুন গায়ে রান্না সাবনার কাদু আমরা নার আর যাদের পয়সা ছিল পয়সাওয়ালা না ধনীরা তাদের আটকা পড়ে আছে তারা হিসাব নেওয়া হচ্ছে তাদেরকে মাহবুসুন আটকে পড়ে আছে তারা তবে জাহানামীদেরকে জাহানাবি দিকে নিয়ে দেওয়া হচ্ছে তো ধনীরা তাদের হিসাব দেওয়ার জন্য আটকা তাদেরকে আটকে রাখা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কোন কোন বর্ণনা দেখা যাচ্ছে বছর আবার কোন কোনো বর্ণা দেখছে পাঁচশো বছর এর অর্থ হচ্ছে ফকিরা সব একরকম নয় যাদের এই ইমানদার অথচ ফকির একবার ফকির বেশি ফকির তারা চল্লিশ পাঁচশো বছর আগে যাবে আর যারা সামান্যত তাদের মধ্যে কি সম্পদ আছে তারা চল্লিশ বছর আগে যাবে এটি বিভিন্ন অবস্থা অনুসারে সেটা বর্ণনা করা হয়েছে এই জন্য দুইটি শব্দ হাদিসে আসছে কোথাও আরবাইনা খারিফান আসছে কোথাও খামস মিয়া তো আম বলা হয়েছে দুইটি বিশুদ্ধ এবং দুইটা ভিন্ন ভিন্ন পর্যায়ে দুইটাকে সামল করা হবে দুইটাকে ভিন্ন ভিন্ন পর্যায়ে বর্ণনা করা হবে দর্শক বিন্দু আমরা এখন আলোচনা করতে চাই যে প্রবেশ করবে ইমামি বর্ণনা করেন হাসান সন্নদে আবর থেকে রসুল্লা সাল্লাসম বলেছেন ওর দাহালাইয়া ও গুলো সারা সিয়দ খুলল আমার কাছে পেশ করা হয়েছে প্রথম তিন ব্যক্তি যারা জাননাতে প্রবেশ করবে একজন হতে শাহিদ আল্লাহ রাস্তা যিনি শহীদ তিনি আল্লাহর আস্তা জীবন বিলিয়ে দিয়েছেন ও আফিফ দ্বিতীয় জন আফিফ হতিফ এবং দ্বিতীয় হচ্ছে যিনি নিজ পবিত্র এবং পরিবর্তন থাকতে চেষ্টা করেছেন আর তৃতীয়জন হচ্ছে হচ্ছে আবদুল আহসান আবাদ ইল্লা সালাম্মলিহ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আবত সুন্দরভাবে করেছেন আর তার মাওলা তার অভিভাবক তার যে মণিপ ছিল তার পক্ষে কল্যাণকামী ছিল এই তিনজন জাননাতে প্রবেশ করে বলেসল্লাহ আসাল্লাম বলেছেন এবং এটা হাসান হাদিস বলে বর্ণনা করা হয়েছে ইমানদারদের মধ্যে যারা জানাতে প্রবেশ করবে তারা দুই শ্রেণী থাকবে কখনো কখনো যারা বিনা কখনো বলা হয়েছে বিনা আজাবে তাদেরকে বিনা হিসাবে তাদের জানাতে প্রবেশ করার এক গোষ্ঠী আরেক গোষ্ঠী তারা যাহার নামে যাবে সেখান থেকে বের হয়ে জানাতে যাবে এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এরা বের হবে সুপারিশের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ হয়েছে তিনি বলেছেন أما أهل النار الذين هم أهلوا فإنهم لا يموتون في أولا يحيون وعندما في جهنم رضي باشي جهنم جيس جهنم رضي باشي شابه ترى شخانه تقبه بي مور بيونا بحس بيونا كنتو كسو لوگ تدر گنا تدر جهنم نئي قسي فأما تتهم الله ترى تدر كمتو دي دي حتى إذا كانوا فحما جهن ترى قائلا هو يجبه اوزن بي الشفاء تدر ك شوپرش تدر جنو شوپرشون مددع هبه তখন তাদেরকে নিয়ে আসা হবে দলে দলে জান্নাতের পথে নিয়ে আসা হবে এ অবস্থায় তাদেরকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে এসে তাদেরকে জান্নাতের একটি নাহারের মধ্যে ফেলা হবে তুমি তারপরে বলা হবে ইয়া হেলাল জান্নাত আফি দোয়াইলেই হিম হে জান্নাতিরা তাদের প্রতি তোমাদের তোমরা দয়াদ্রাহ পয়ম্বত না বা তার হাববাতে তা কোনো ফে হামিলি হামিলি সেইলি যেভাবে বানে খড়কুটু থেকে খড়গটুর মধ্যে গাছ গাছরা বেড়ে তারা এই পড়াশহিত থেকে সে মানুষগুলো বেড়ে উঠবে অন্য এক হাদিসে হাদিসে মুসলিম বলেছেন ইন্না কমান ইয়াহরুজুন কুনাফিহা একদল লোক জাহানাম থেকে বের হবে তারা সেখানে পুড়ে গিয়েছিল ইল্লাহিম শুধু চেহারার কিছু অংশ বাকি ছিল হাত্তায় খুলনা জানা শাসম তারা জানাতে প্রবেশ করবে এইভাবে দেখা যায় কিছু লোক জাহান্নাম থেকে বের হয়ে জানাতে প্রবেশ করবে এদেরকে বলা হবে জাহান্নায়সালাম সুপারিশের দ্বারা ফাইদ হুলাতে প্রবেশ করবে তারা জাহান্নামি ইন তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে জাভর আব্দুল্লাহ তিনি বলেছেন যে ইয়খরুজু মিন্নার বিশ্বফাতে যাহ নাম থেকে কিছু লোক সুপারিশের মধ্যেও বের হবে তারা এমন অবস্থা হবে যে তারা মনে হয় যেন এমন গাছ যে গাছের কোনো পাতা নেই এরকম অবস্থায় তারা বেরোয় আসবে অর্থাৎ কিছুই নেই তাদের শরীরে এরকম অবস্থা তারা বেরিয়ে আসবে উনি এক খাদিসে আনাসিবলি মালিকরা যে বর্ণিত রসুল্লাহ সাল্লা বলেছেন ইয়করুজু কম ওম মিনাল নার বাদমা মসাহ কোন্নাতা হয়ে সেই মহিল জানাত জাহান্ন জাহান্নাম থেকে কিছু লোক বেরোয় আসবে তাদের শরীরে আর কিছু থাকবে না মানুষের খোলস সেটা তখন জান্নাতি জান্নাতের প্রবেশ করেন হল জান্নাতিরা তাদেরকে বলবে জাহান্নামি অন্য এক খাদিস রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন হাত তাই যা ফারাক আল্লাহ মিনাল কাদা মিনা ইহবাদ আল্লাহ তালা যখন মান মধ্যে ফয়সলা সম্পন্ন করবেন ও আলাদা ইউকরে যাবেন রাহমাতি ইমান আলাদা মিনহারিনার তিনি ইচ্ছা করবেন জাহান্নাবীদের মধ্যে যাদেরকে বের করা তিনি বের করে আনবেন অর্থাৎ এমন ইমান ছিল যে ইমান শুধু তিনি জানতেন আর কেউ জানে না আমার মালাইকে ইকরুজিমান তিনি নির্দেশ তাদেরকে জাহান্নাব থেকে বের করে নিয়ে আস আল্লাহর জন্য আল্লাহর সাথে কোনো রকমের শরীর করা নাই মিম্মান আল্লাহ ইয়ার আল্লাহ যার উপর রহমকার ইচ্ছা করেন মিমা ইয়ুল্লাহ বলতো তাদেরকে তখন জাহান্নাবিদের মধ্যে চিনা যাবে কীভাবে চিনা যাবে ইউরাফর ব্যসারের সুজুদ তাদের সেচদার জায়গা সেচদার দাগ তাদের চেহারা থাকবে সে চেনা যাবে তা কুলুরার মিনিবনে আদম ই আসার সুজুদ বনী আদমের সবই খেয়ে ফেলবে তবে আগুন সবই খেয়ে ফেলবে কিন্তু তার সেচদার জায়গাটুকু খাবে না আল্লাহ তালা জাহান্নাম যেন হারাম করেছেন সেচদার জায়গাটুকু খাওয়া এইভাবে তারা জাহান্নাম তাকে বের হয়ে আসবে এমন অবস্থায় তাদের সবে কিছুই নেই শরীরে এমত অবস্থায় তখন তাদেরকে জীবনের জীবন সৃষ্টিকারী জীবন উৎপাদনকারী পানি তাদেরকে ফেলা হবে সেখানে তারা খড়ে বান বানের সাথে আসা যে সমস্ত গাছ গাছালি বেড়ে উঠে তারা তারাও সেই পানিতে বেড়ে উঠবে এভাবে দেখা যায় যে জান্নার থেকে জান্নাততে যাওয়ার জন্য আল্লাহ থেকে কিছু জিনিসকে কিছু লোকদেরকে বের করে আনবে শুধু তিনিই জানেন যে কার ইমান আছে তাদেরকে বের করে আনবেন অন্যায় খাদিসে আসছে রসুল্লা সাল্লাহ বলে সুম্মা তাহল তারপর সুপারিশ হবে উইয়াস পাড়া এবং সুপারিশ ক্যারে সুপারিশ করবে হাতে আখরজিমানারমন কালি আল্লাহ সর্ব এমনকি শেষ পর্যন্ত বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে যায় জেল্লা বলেছে আর যার অন্তরে একটি জব পরিমা নিমান ছিল জয় ফিন্নকে জাহান্নামের পাশে রাখা হবে উহি জয়লাহ জানাতি সুরা আলহি মালমা আর জান্নাতিরা তাদের উপরে পানি ফেলতে থাকবে হাতাইয় বুথু নাবাতা সেই হামিল সেইলি শেষ পর্যন্ত বানে খড়কুদের সাথে আসা যেভাবে যে বিভিন্ন বীজ থেকে আটি বের হয় তেমনিভাবে তারাও বড় হইতে থাকবে এভাবে তাদের পোড়া অংশ চলে যাবে এবং তার জন্য দুনিয়া এবং তার দশগুন হবে সর্বশেষ জানাবের ঢুকবে জাননাতে অন্যায় এক হাদিসিয়া আনসু মালিকাণী তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন ইয়া হুজিমারমান করাল রহিল্লাহ যে ব্যক্তি লাহলীল্লা বলেছে জাহানাম থেকে সে বের হয়ে যাবে আর যার অন্তরে সামান্যতম জব পরিমাণ গম পরিমাণ ইমান ছিল কল্যাণ ছিল সেও বের হয়ে যাবে তার তারপর বের হবে মান বলেছে অন্তরে ছোট একটি ধানা পরিমাণ থাকবে ইমান থাকবে সেও বেরিয়ে আসবে কল্যাণ থাকবে সেও বেরিয়ে আসবে তারপর জাহানাম থেকে বেরিয়ে আসবে লাহি লীলা বলেছে আ তার অন্তরে একেবারে ছোটো একেবারে সবচেয়ে দার্রা পরিমাণ অনু পরিমাণ ইমান যদি করলাম সেও যাহার নাম থেকে যাহার নাম থেকে বের হয়ে আসবে যাহার নাম থেকে বের হয়ে আসবে এভাবে অনেক হাদিস রয়েছে তো শুধু এটা আমরা বলবো যে বাস্তবে সে সুপারিশ ঘটবে এবং সুপারিশ অস্বীকার যারা করছে তারা খাওয়ার যেমন মর্যাদিলা তারা নিজেরা এর হকদার হবে না কিন্তু যারা সুপারিশ স্বীকার করে ইনশাল্লাহ তারা এর অন্তর্ভুক্ত হবে এবং তারা সোলাসন সুপারিশ পাবে সুপারিশ পাবে শহীদদের সুপারিশ পাবে কোরআন এর সুপারিশ পাবে তারা সালাতের সুপারিশ পাবে এভাবে সুপারিশ পাবে বিভিন্ন থেকে বর্ণিত তিনি বলেন কুন্তানি রা অমান রা আল খাওয়ারিজ আমাকে একবার খাওয়ারিজদের মত আমার কাছে ভালো লেগেছিল আমরা সবাই হজের জন্য গেলাম এমন সময় আমরা দেখলাম যে মদিনাতে জাবরিব না আবদুল্লাহ রনু মানুষদেরকে হাজিজ বর্ণনা করছেন তিনি একটি বড় স্তম্ভের কাছে পিঠ থেকে বসে হাজিজ বর্ণনা করছেন রসুল্লাহ আসলাম থেকে তিনি দেখলাম যে তখন দেখলাম তিনি জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করছেন ফকুল তালুইয়া সাহেবা রসুলিল্লা তখন বললাম হে আল্লাহ রসুলের সাথী সাহাবি আপনি আমাদেরকে কি বলবেন আল্লাহ তালা তো বলেছে ইন্না কেমন তুদ খালি না রে ফাগাদু যাকে জাহান্নামী প্রবেশ করেন তাকে তো অহমান করলেন আল্লাহ তালা আরও বলেছেন কুল্লামা আলাদুজুমিনা উইদুফিহা যখনই তাদেরকে এখান থেকে বের হওয়ার কথা বলবে তখন তাদেরকে আবার সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে আপনি কীভাবে বলতেছেন যে তারা জাহান্নাম থেকে বের হবে তখন জাওয়াম বলেন আতাকল কোরআন তুমি কি কোরআন পড়তে পারো না আহমি বললাম হ্যাঁ পড়তে পারি তখন তিনি বললেন ফাহাল সাহেদ আবি মকা মোহাম্মদ সাল্লু আল্লাম তুমি কি সেখানে মহাসাল্লা মর্যাদা সম্পর্কে জানো না কি জানো না কুলতুন আমি বললাম যে হ্যাঁ পড়েছি জানি কওয়ালাই মকা মাহমদ আল মাহমুদরুজ্লাহ ভীমুজ এটা হচ্ছে মকা মাহমুদ যেখানে দাঁড়িয়ে আল্লাহ তালা সুপারিশ করবেন যেখান থেকে বের করার জন্য তিনি লেগে যাবেন তখন ক আলা ফকীর বলেন তখন জাবিবিন আবদুল্লাহ আনঠু বলছেন তিনি সুমনা তােরাত তিনি সেরাতের অবস্থার বর্ণনা দিলেন মানুষ কীভাবে পার সেটার বর্ণনা দিলেন ওয়াখাফল্লা কোন আফবাজ আলিক আমি এটা ভালো করে সংরক্ষণ করতে পারিনি এমন হতে পারে তবে একটুকু আমি সংরক্ষণ করেছি যে তিনি বলেছেন ইন্না কা ইয়া খরু নার বাদ ইয়া কুন ফিহা এটা বিরাট গোষ্ঠী যাহার নামে জাহাফর সেখান থেকে বেরো আসবে এবং ফয়া খুজু নাকুসামা আসেম মনে হয় যেন তারা ছোট কাঠি তারা এয়া তেলের গাছের কাঠির মতো তাদের এরকম শুকিয়ে থাকবে ফৈ হুল নাহার নাহার যান্না তখন তাদেরকে প্রবেশ করা হবে জান্ন জান্নাতের কোন এক নাহারে প্রবেশ করানো হবে এক তসুল না ফেকুক গোসল করানো হবে ফেয়া খুজু না কান্ন কার অতি সেখানে তারা উঠবে কাগজের মতো ফারা যায় না তখন আমরা সেই মত ফিরে আসলাম সাহেব বলেন যে ওই এজিদ আল ফকির বলেন আমরা এই হাদিস শোনার পরে আমরা আগের মত ফিরে আসলাম কুলনা ওই হাকুম আমরা বললাম ওই হাকুম তোমাদের কী হলো আফসুসের বিষয় তারাও না শেখুব আল রসুল্লাহ আমরা কি মনে করতে পারি যে তোমরা কি মনে করো যে এই শেখটি এই লোকটি রসুল্লাহ সাল আসামচার করবে তারপর আমরা ফিরে আসলাম খাওয়ারেজের মত গ্রহণ করলাম না ফালাহ মা খার মিন্না একজন ব্যতীত আমাদের কেউ আর এই মতের মধ্যে থাকলাম না পরে আমরা সব একমতে থাকলাম যে কখনো আমরা কখনো খাওয়ারেজ হব না অর্থাৎ খাওয়ারেজির মতো আকিদা পোষণ করব না এইভাবে দেখা গেল যে খারেদিরা তাদের যে আকিদা খাওয়ার যেমন তাদের আকিদা মূল আকিদা বিশ্বাস হচ্ছে জাহার থেকে কেউ বের হবে না এবং তাদের কোনো হোকার কাজে লাগবে না এটা একটা খারাপ দিক যেমন তারা ভুল ধারণা করছে যে সুপারিশ কোনো কাজে লাগবে না এবং যাহার থেকে বের হবে না আরেক গোষ্ঠী আছে যারা যত অন্যায় করে কবিরা গুণে তারা তারা নির্ধারণ করে বসেছে কবিরা গুনে করল যাহার নাম যাবে না এই দুইটা ভুল আহসুন্না জামা এটা বিশ্বাস করে যে জান্নাতি যারা হবে তার প্রথমবারেই যারা জানাতে চলে যাবে একটি গোষ্ঠী আর গোষ্ঠী অন্যায় হওয়ার পরও সেখানে কষ্ট সৃষ্ট সুপারিশের মাধ্যমে সেখানতে থেকে বেরিয়ে জানাতে যাবে এ ব্যাপারে স্ল্লা সাল্লাম থেকে মতোয়াতের পর্যায়ে হাদিস রয়েছে এগুলি আমাদেরকে বিশ্বাস করতে হবে কিন্তু যারা এর বিপরীতটা করে থাকে তারা মূলত যারা সুলল্লাহ সাল্লি আসলামের কি যারা কাজে লাগাতে পারেনি তারা মনে করে যে সুপারিশ কোথাও কোথাও করেন কারি বলা হয়েছে যে তাদের জন্য কেউ থাকবে না আবার কোথাও বলা হয়েছে তাদের কোনো সুপারিশ হবে না সেগুলিকে যেখানে সুপারিশ হবে বলেছে সেগুলিকে মধ্যে সামাজিক সুবিধা না করতে পারে এক দল পুরোপুরি সুপারিশ অস্বীকার করেছে সাফাহাত অস্বীকার করেছে আর দল মনে করেছে সাফাতের কারণে জান্নাত প্রবেশ করবে না জান্নায় প্রবেশ করবে না সরাসরি জান্নাত চলে যাবে এ দুইটাই ভুল বরং আল্লাহ তালা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবে জান্নাত দিবেন যাকে ইচ্ছে তিনি ক্ষমা না করে জাহান্নামে দেবেন ইনসাফের কারণে জাহান্নামে দেবেন সেখান থেকে বের করে এনে জান্নাতে দিবেন আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন এবং কোনো আজাব যেন আমাদের না হয় আল্লাহর কাছে সেই দয় আমরা করব। বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় কোরআনে কারিমে বিভিন্ন আয়াত থেকে যে সুপারিশ হবে কোনো কোনো আয়াত থেকে বোঝা যায় সুপারিশ হবে না যেমন আল্লাহ তালা কোরআনে কারিমে সুপারিশ হবে না এর কয়েকটা আয়াতে তিনি বলছেন আর সেদিনের তাকু অবলম্বন করে দিন কোনো নফস অফ কোনো কাজ প্রতিদান দিতে পারবে না এবং তার কোনো সুপারিশ গ্রহণ হবে না এবং তার থেকে বিনিময় গ্রহণ হবে না অন্য এত আল্লাহ তালা বলছেন ফামা তানফম সফাহ কোনো কাজে আসবে না অন্য আয় আল্লাহ তালা বলছেন মাহমিন হামিমা যে জালেমদের জন্য কোনো বন্ধু নেই অন্তরঙ্গ এবং সুপারিশ যে সুপারিশ গ্রহণ করা হবে অনুগত্য করা হবে মানা হবে কিন্তু ভিন্ন আয়াতে দেখানো হয়েছে যে যদি আল্লাহ অনুমতি দেন এবং মাসফুর এবং সাপের উভয়ের উপরে যে সুপারিশ করছেন যার জন্য সুপারিশ করছেন উভয়ের উপর আল্লাহ সন্তুষ্ট থাকে তাহলে সেটা কাজে লাগবে এই আল্লাহ তালা বলছেন মন্দালী ইসফাভি এমন কেউ আছে কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতিবাদিত ওলা ইশাহনী তদ তারা কেউ সুপারিশ করবে যার জন্য সন্তুষ্ট আছে আল্লাহ তার সুপারিশ করবে অন্য এত আল্লাহ তালা বলেছেন আকাশে কত ফেরিস্তা আছে অনেক ফেরিস্তা রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না আল্লাহর কাছে যদি আল্লাহ তালা অনুমতি না দেন এবং আল্লাহ তালা ইচ্ছা না হয় অন্যপুরে ফেরস্তাদের ফলে আল্লাহ তালা বলেছেন ইয়লাউনআমিন খাশি তু মুসফুন ফেরেশ তারা জানে তাদের সামনে পিছনে কি হচ্ছে কিন্তু তারা সুপারিশ করবে না তাদের আল্লাহ যা যাদের ফলে সন্তুষ্টি নেই তাদের জন্য সুপারিশ করবে না সন্তুষ্টই থাকে তাদের সুপারিশ করবে এবং যারা এরা আল্লাহকে ভয় করে চলে সেটা আল্লাহ তারা বলেছেন অন্য আয়ত্ত আল্লাহ তাদের বলেছেন আল্লাহন আল্লাহ রিমান আদিন আল্লাহ যে আল্লাহর সুপারিশ হবে না কোনো কাজে লাগবে না তবে বোঝা গেল কিছু সুপারিশ হাজির দ্বারা সাব্যস্ত হয়েছে অন্য অন্য কৃষি সুপারিশ কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে বিনা অনুমতি সুপারিশ বিষয়টি আর সাব্যস্ত করা হয়েছে যেটাতে অনুমতি আছে এবং যেটা যেটা দেশ আল্লাহ সন্তুষ্টি আসে সেখানে তারা যাদের জন্য সুপারিশ করবে তাদের উপর আল্লাহ সন্তুষ্টি আছে অর্থাৎ ইমান আছে তা আছে তাদের জন্য সুপারিশ হবে গুণার কারণে তারা কবিরা গুনার কারণে তারা নামে গেছে আল্লাহ তালা তিনি ইচ্ছা করে শাস্তির ইচ্ছা করে বের করে নিয়ে আসবেন এই বিভিন্ন হাদিস থেকে এটা সংক্ষিপ্ত কথাটা আমরা বললাম সর্বশেষ যে ব্যক্তি জানাতে প্রবেশ করবে শহরশাল এই বিষয়ে পরবর্তী পর্বে আমরা আরও বেশি আলোচনা করব তখন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামুকমরকাত